দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি সালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাম সলীন নবী গিনা মাহমদ ওয়াল আলিহি ও আসহাবিহি ওয় মন্ত বি হসদিন ওয়াব সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি এই আয়োজনে আপনারা যারা আমার সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় এই বিষয় নিয়ে আমরা অনেকগুলো পর্বে আপনাদের সাথে কথা বলে এসেছি গত পর্বে আমরা যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম তাকে অবশ্যই ১০টি সম্পর্ক ডেভেলপ করতে হবে উন্নত করতে হবে এবং আমরা এই দশটি সম্পর্কের কথা অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে গত পর্বে আলোচনা করেছিলাম একজন মুসলিম এই দশটি সম্পর্ক সম্পর্কে তাকে জানতে হবে এই সম্পর্কের ক্ষেত্রে তার করণীয় কি রয়েছে বর্জনীয় কি রয়েছে সে বিষয়গুলো তাকে জানতে হবে তাই গত পর্বে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে বিষয়গুলো একজন মুসলিমকে জানতে হবে তাকে জানতে হবে তার একজন রব রয়েছে তার এই রবের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটি তাকে জানতে হবে তাকে জানতে হবে আল্লাহব্বুল আলমীর পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে তার কাছে একজন মেসেঞ্জার এসেছেন একজন বার্তাবাহক এসেছেন সেই বার্তাবাহক তার জন্য কী নিয়ে এসেছেন এবং এই বার্তাবাহকের সাথে তার কি সম্পর্ক হবে এ বিষয়ে সম্পর্কে তাকে জানতে হবে তাই একজন মুসলিম ব্যক্তিকে জানতে হবে যে তার উপর বিভিন্ন মানুষের অধিকার রয়েছে হক রয়েছে সে হকগুলো সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে তাই এই আলোচনার পরে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের দেশটি আকর্ষণ করব এই পর্বে সেটি হচ্ছে একজন মুসলিমের আল্লাহ হাব্বুল আলমিনের সাথে সম্পর্ক এটি যে দশটি সম্পর্কের কথা আমরা আলোচনা করেছি সুপ্রিয় দর্শক সেই দশটি সম্পর্কের মধ্যে প্রথম সম্পর্ক হচ্ছে একজন মুসলিমের তার রব প্রতিপালক আল্লাহ হাব্বুল আলমিনের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক একজন মুসলিম তার আল্লাহবুল আলমিনের সাথে কী সম্পর্ক হবে এবং এই সম্পর্কের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিমের করণীয় কী হবে বর্জনীয় কী হবে সে বিষয়গুলো আমরা ইনশাল্লাহতলা একাধিক পর্বের মধ্যে সে বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রথমে আমি যে বিষয়টি আজকের আলোচনায় আজকের পর্বে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি আদর্শ মুসলিম তখনই হবে যখন এই আদর্শ মুসলিম ব্যক্তি তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত করবে দৃঢ় করবে এবং শক্তিশালী করবে আল্লাহ হাব্বুল আলমিনের সাথে তার সম্পর্ক বলতে কী বুঝায় এক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে রয়েছে আমরা অনেকে মনে করে থাকি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্ক বলতে শুধু ভালোবাসা প্রেমের সম্পর্ক ইত্যাদিকে বুঝায় এটি লক্ষ্য করে এসেছি যে আল্লাহ হাব্বুল আলমিনের সাথে সম্পর্ককে অনেক বর্ণনার মধ্যে অনেক বক্তব্যের মধ্যে এভাবে দেখানো হয়েছে যে আল্লাহর সাথে আশেখ মাহুকের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে অনেকেই আল্লাহ আল্লাহর্বুল আলমিনের সাথে সম্পর্ককে উন্নয়ন বা উন্নত করাকে বুঝিয়ে থাকেন ব্যাপারটি আসলে এমন নয় বরং সত্য কথা হচ্ছে এই আল্লাহ রব্বুল আলমিনের সাথে একজন বান্দার যে সম্পর্ক হবে সেই সম্পর্ককে কোরআন এবং হাদিসের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিভাষায় বা পাঁচটি গুরুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সেটাকে ব্যক্ত করা হয়েছে বা তুলে ধরা হয়েছে সুপ্রিয় দর্শক বা এই বোনেরা এই পাঁচটি ধরন সম্পর্কে আমরা জেনে নিই প্রথম এক নম্বর হচ্ছে আলো অর্বুদয়া হচ্ছে আল্লাহ হাব্দুল আলমিনের গোলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং গোলামীর মাধ্যমে আল্লাহ হাব্দুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা এটি হচ্ছে মূলত অরবুদিয়ার মূল বক্তব্য আমরা জানি এই বিষয়ে শেখুল ইসলামুল তাইমিয়া রহমতুল্লাহ একটি কিতাব রচনা করেছেন একই নামে আল্লুর বুধি নামে আল্লাহ রব্বুল আলমিন কোরআনিকিমের মধ্যে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন রসুল উল্লাহ সাল্লা উলুসাল্লাম হাদিসের মধ্যে ওই বিষয় সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন তাই আসুন উবুদিয়া সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব এটি হলো প্রথম সম্পর্ক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে বান্দার যে সম্পর্ক হবে বা একজন আদর্শ মুসলিমে যে সম্পর্ক হবে এই সম্পর্কের প্রথম ধরন হচ্ছে আল্লাহর্বুদিয়া সে একজন গোলাম হিসেবে তার যেই করণীয় রয়েছে গোলামির দায়িত্বটুকু যথাযথভাবে পালন করে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই আল এত আনুগুত্য অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলমীর উবুধিয়ার মধ্যেই মূলত আনুগুত্য এবং অনুসরণ রয়েছে তারপরেও কোরআনের পরিভাষায় আনুগুত্যকে ভিন্ন করে দেখানো হয়েছে যেহেতু বুধিয়া এর পাশাপাশি কোনো ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর আনুগত্যের বাইরে চলে যেতে পারে আল্লাহ হাবুল আলমীর অবাধ্যতার মধ্যে সে হতে পারে এই জন্য এতাহাত বা আনুগত্যের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাই দ্বিতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ হাবুল আলমিনের আনুগত্য অনুসরণ একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাব্বুল আলমীর সাথে তার সম্পর্ককে নিবিড় করতে পারবে তার সম্পর্ককে উন্নত করতে পারবে যদি সেই আনুগত্যের এই ধরনকে সত্যিকারভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পালন করতে সক্ষম হয় তৃতীয় যে পয়েন্টটি সেটি হল আল মাহাব ভালোবাসা এই ভালোবাসাটুকু আল্লাহ রাবুল আলমিনের প্রতিবান্ধার যে অনুরাগ রয়েছে এবং আল্লাহ রাবুল আলমিন থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যে চেষ্টা রয়েছে এর সমন্বয় মূলত এই ভালোবাসাকে বোঝানো হয়েছে সামনে এই বিষয় সম্পর্কে অবশ্য বিস্তারিত আলোচনাও আসবে চার নম্বর যে পয়েন্টটি আমরা দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহ রব্বুল আলমিনের প্রতিবান্ধার একটি অবস্থান রয়েছে এই সম্পর্কটুক হচ্ছে বান্দা আল্লাহকে সত্যিকার ভাবে ভয় করবে আল্লাহর আজাবকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই নিষেধ ভয় করে সে কাজগুলো থেকে বান্দা বিরত থাকবে এটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলমিনের ভয় ভয়টি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলমিনের সাথে বান্দার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক সুপ্রিয় দর্শক সর্বশেষ পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আর আশা শুধু ভয় করলেই চলবে না পাশাপাশি একজন একজন মুসলিমকে আল্লাহরাব আলমিনের কাছে তার আশা থাকতে হবে আল্লাহ রাবুল আলমিনের এ করবে যার নাত লাভ করার জন্য আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করবে আল্লাহ সুবাহ আনুগত্যের মাধ্যমে তাকে যে পুরস্কারের কথা ঘোষণা করেছেন সেই পুরস্কার লাভ করার জন্য এজন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহরাবুল আলমিনের কাছে তার আশা রাখবে এবং সে আশাবাদ ব্যক্ত করবে এই পাঁচটি পয়েন্ট হচ্ছে মূলত আল্লাহ হাবুল আলমিনের সাথে একজন বান্দার অথবা একজন মুসলিমের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের পাঁচটি ধরন এই পর্বের মধ্যে ইনশাআ আল্লাহ তালা সেগুলোকে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বা ইবনেরা আসুন আমরা প্রথমেই অবধি যে বিষয়টি আলোচনা করেছিলাম এটি হচ্ছে আল্লাহ হাব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্কের মূল ধরন মূলত ইবাহাদতের মধ্যে আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেই সব পয়েন্টগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তারপরে কোরআন কেরিমের মধ্যে এবং রসুল সাল্লা হাদিসের মধ্যে যখন আমরা দেখব যে কোরআন এবং হাদিসের মধ্যে বাকি পয়েন্টগুলোকে ভিন্নভাবে আলোচনা করা হয়েছে এ থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্ক ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা এই পাঁচটি পয়েন্টে পাঁচটি দিক থেকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে উন্নত না করবে তাই এই পাঁচটি পয়েন্ট আমরা বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব প্রথমে অবুদিজাদের বিষয়টি এসেছে বান্দা নিজেকে আল্লাহ আব্বুল আলমিন গোলাম আল্লাহর বান্দা হিসেবে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করবে নিজের জীবনে তাহকিকুল অবুদিজাহা অবুদিজাদকে নিজের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করবে যে আমি একমাত্র আল্লাহর গোলাম আল্লাহর গুলামী করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করার মাধ্যমে আল্লাহ সুবাহানুয়া তালায় সন্তুষ্টি অর্জন করার জন্য তার চেষ্টাকে তার প্রচেষ্টাকে তার তৎপরতাকে অব্যাহত রাখবে এটি হচ্ছে বান্দার প্রথম কাজ তাই তো আল্লাহ সুবাহ মানুষদেরকে সৃষ্টির মূল যে টার্গেট বা গোলের কথা উল্লেখ করেছেন কোরআনে করিমের সুরাজের ছাপ্পান্নাতের মধ্যে সে গোলের মধ্যে আল্লাহ সুবাহানুয়া তালা স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়টি আল্লাহ সুবাহনু তালায় সাত করেন ওলাক্তুলজিন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য তাই জিন এবং ইনসানের সৃষ্টির মূল গোল বা মূল টার্গেট আল্লাহ হাবুল আলমীর নির্ধারণ করে দিয়েছেন সেটি হচ্ছে তারা আল্লাহ হাবুল আলমীর গুলামী করবে আল্লাহ হাবুল আলমীরের এবাদত করবে আল্লাহ সুবাহানু তালের এবাদত করার অর্থ হচ্ছে সে আল্লাহ হাব্বুল আলমীর বান্দা হিসেবে নিজেকে সত্যিকার আল্লাহর নির্দেশগুলো পালন করবে আল্লাহ নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবে এটাকে আল্লাহ সুবাহানু তাল কোরআনে আলবাহ কুস্টমর আয়তের মধ্যে বান্দাদেরকে মানুষদেরকে আল্লাহ সুবাহ আল্লাহ রয়েছেন আয়ের মধ্যে আল্লাহ সুবাহ সমস্ত মানব মন্ডলী কি আল্লাহ সুবাহ সম্বোধন করে আয়তের মধ্যে বলছেন হে লোক তোমাদের প্রতিপালকের ইবাদ করো আল্লাহ রোহানদার দিকে নির্দেশ দিচ্ছেন না যেহেতু আল্লাহ থেকে বা অনিচ্ছায় বের হওয়ার কারো সুযোগ নেই এই জন্য আল্লাহ রাবুল আলমিন এআতের মধ্যে স্পষ্ট করে গোটা মানব লক্ষ্য করে আল্লাহ সুবাহন তালা বলছেন লোক সকল তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো আলমিনতে পারো তাকুয়ার নীতি অবলম্বন করতে পারো এআতের মাধ্যমে আল্লাহ সুবাহ বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন বান্দা যাদের সত্যিকার ভাবে আল্লাহ সুবাহত করতে পারে এবং আল্লাহ রব্বুল আলমীর নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে এটি হচ্ছে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের প্রকৃত বা মূল বিষয় বা মূল উৎস মূলত এর মাধ্যমেই বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে সুপ্রিয় দর্শক সময় হল বিরতির বিরতিতে যাচ্ছি ফিরে আসছি একটু পরেই আমাদের সাথেই থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি সাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर कर प्रयोजन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना आज रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतटदेश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 धान बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा पोत साधारण उदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल নির্দেশ আল্লাহ রাবুল আলমিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহ সুবাহত করতে হবে তাই আল্লাহ রাবুল আলমিন এই বাদতের জন্য যাতে বান্দা আল্লাহ রবুল আলমিনের এই প্রকার তৌহিদকে এই বাদতকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে এই জন্য যুগে যুগে যত নবী এবং রসুল দিল কালা এ বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুল দিল কাল আলমিন এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন আমরা দেখতে পাই সুর আল আরাফের উনষাট নম্বর রাতের মধ্যে আলাহ সুবাহানুয়ে তালাহ নুহালি ইসলাত আসলামকে তার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এ কথা তুলে ধরেছেন নুহ আলী সরাত হচ্ছেন এই বিশ্ববাসীর কাছে আদম আলী ইসলামের পরে আদম সন্তানদের কাছে সর্বপ্রথম রসুল নুহ আলী ইসলাত তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন যে মিশনকে আল্লাহ নুহ তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো ইলাহিন গাইঈরুহ আল্লাহ হাব্বুল আলমিন তোমাদের জন্য আর কোন ইল্ নেই আমি মহান দিবসের শাস্তি তোমাদের জন্য আশঙ্কা করছি এই আয়তের মাধ্যমে আল্লাহ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যত নবী এবং রেসুলগন এসেছেন সবাই আল্লাহ হবুল আলমিনের ইবাদত করার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছেন কারণ একটি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে বান্দাদের সম্পর্ক যদি ইবাদতের মাধ্যমে না হয়ে থাকে তাহলে বান্দার সম্পর্ক আল্লাহর আবুল আলমীর সাথে যে এই বাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দরকার নেই এই উপেক্ষা করে তারা বিভিন্ন ধরনের উপায় বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ম নিজেরা আবিষ্কার করে নিয়েছে তাদের নিজস্ব আবিষ্কৃত পদ্ধতির মাধ্যমে তারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চায় আল্লাহ রবুল আলী লাভ করতে চায় বরং আল্লাহ রব্বুল আলমীর সাথে নিজেদের সম্পর্ককে মজবুত ও শক্তিশালী করতে চায় এটি আদৌ সম্ভব নগাসনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দল বিভিন্ন দিক থেকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করার জন্য বিভিন্ন ধরনের উপায় আবিষ্কার করেছে বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করেছে এই সব পদ্ধতি মূলত আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য যথেষ্ট হবে না বা এর মাধ্যমে লাভ না কেন উপেক্ষা করে। আল্লাহ যে করার জন্য কোরআনের মধ্যে মাধ্যমে হাদিসের মাধ্যমে এই নির্দেশকে উপেক্ষা করে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে উন্নত করার চেষ্টা করে সেটি একটি ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই হবে না তাই এই ব্যর্থ প্রচেষ্টা করার কোনো সুযোগ আমাদের থাকবে না এটি মূলত একটি বিভ্রান্তি প্রসঙ্গত আরেকটি বিষয় সেখানে দৃষ্টি আকর্ষণ করতে হয় আল্লাহ সুবাহের মধ্যে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন আল্লাহ করেন সুবান প্রত্যেক উম্মাতের কাছে প্রত্যেক জাতির কাছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে জানি আহবুদ্রোয়াহুদ কেহার করছি আল্লাহের মধ্যে একেবারে স্পষ্ট করে দিয়েছেন নবী এবং রসুলদেরকে মূলত প্রেরণ করা হয়েছে এই টার্গেট দিয়ে যাতে করে আদম সন্তানগুলোকে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্ক নিবিড় করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিজেদের সম্পর্ককে উন্নত করার জন্য আল্লাহর ইবাদত করতে নির্দেশ দিবে আর আল্লাহর এই সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধক যেটি হচ্ছে এই পরিহার করার নির্দেশ হয়েছে। তাগুত থেকে নিজেকে রক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমীর যে নির্দেশ বান্দাদের প্রতি আল্লাহ তালার ইবাদত করার জন্য সেই নির্দেশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম মূলত এই নির্দেশের মাধ্যমে আল্লাহ সুবাহ বান্দাদেরকে এই বিষয় জানিয়ে দিচ্ছেন যে একজন বান্দার সাথে আল্লাহ রবুল আলমিনের সম্পর্ক হবে প্রথম যে সম্পর্কের দিক বা ধরন হবে সেই ধরনটি হচ্ছে সম্পর্ক বান্দা হবে গোলাম আল্লাহরুল আলমিনের গোলাম আর আল্লাহ রবুল আলমিন হচ্ছে বান্দার মুীপ গোলাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে নির্দেশগুলো পাবে সেই নির্দেশগুলো পালন করবে এবং নিষেধগুলোকে পরিহার করে বর্জন করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তার চেষ্টা চালাবে এটি হচ্ছে সত্যিকার তাহকিকুল অবুদয়া উবুদিয়তকে নিজের জীবনের মধ্যে সত্যিকারভাবে বাস্তবায়ন করা তাই এই কাজটুকু করবে মূলত অবুদিয়তের এই পরিচয় শেখুল ইসলাম এমন রহমতুল্লাহ খুব সুন্দরভাবে দিয়েছেন সেটি হচ্ছে এই তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন ক্যামুদ্দুল্লিমা ক্যামায় যে কোনো ব্যক্তি যদি সত্যিকারভাবে ভাবে আল্লাহ রবুল আলমিনিয়তকে উপলব্ধি করতে চায় যে উবুদীয়তের মাধ্যমে যে গোলামীর মাধ্যমে আল্লাহ সুবাহ তারার সাথে একজন বান্দা অথবা একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলমীর সাথে নিজের সম্পর্ককে উন্নত করবে সেটি হচ্ছে ক্যামায় উদ্দুল নিজেকে সর্বোচ্চ এবং পরিপূর্ণরূপে আল্লাহ রাবুল আলমিনের কাছে অবনমিত করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে সবচেয়ে বেশি আত্মসমর্পণ করবে মা কামালি তাদিম পরিপূর্ণ সম্মানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সম্মানকে সর্বোচ্চ সম্মান দিয়ে নিজেকে অবনত করা হইছে মূলত সত্যিকার ক্যামালুলা বা অভুধিহতের চূড়ান্ত পর্যায়ে এবং পরিপূর্ণ পর্যায়ে তাই একজন ব্যক্তি তখনই এবাদত করতে পারবে তখনই আল্লাহ রাবুল আলমিন নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে যখন নিজেকে আল্লাহর বিধানের সামনে আল্লাহ রাব্বুল আলমীর নির্দেশ ও নিষেধের সামনে নিজেকে এমনভাবে অবনমিত করবে যে এর ছেয়ে অবনমিত করার সুযোগ নেই একেবারে পরিপূর্ণ রূপে দল নিজেকে একেবারে তুচ্ছ করে নেবে নিজেকে একেবারে ছোট করে নেবে তারপর আল্লাহ রাব্বুল আলমিনকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ স্থান দেবে তার মর্যাদাকে সবচেয়ে উপরে রাখবে তাহলে সে ব্যক্তি আল্লাহ সুবাহানু তালের এই বাদতকে নিজের জীবনে বাস্তবান করতে পারবে এই জন্য শেখুল ইসলাম এবং কাজিম রহমতুল্লাহ দুটি বিষয় উল্লেখ করে বলেছেন আর নুনিয়ার মধ্যে তিনি বলেছেন এই দুটি হচ্ছে মূলত আল্লাহ সুবাহনুয় তালা এ বাদতের গুরুত্বপূর্ণ রক্ষণ দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যে দুটি পিলার বা স্তম্ভের উপর মূলত আল্লাহ সুবাহানু তালা এ বাদত প্রতিষ্ঠিত আছে এই বিষয়টি মূলত আমরা দেখতে পাই আল্লাহর বুধিয়ার মধ্যে শেখুল ইসলাম এবং থামিয়া রহমতুল্ল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন তিনি যখন এই বাদতের পরিচয় তুলে ধরেছেন তিনি তুলে ধরেছেন সংজ্ঞা যখন দিয়েছেন তিনি একটু ব্যাপকভাবে এই বিষয়টি আমাদের সামনে দেশটি আকর্ষণ করেছেন এটি আমাদের সকলকে জানতে হবে শেখুল ইসলাম রহমতুলের পরিচয় এভাবে তুলে ধরেছেন তিনি বলেন এই বাদত হচ্ছে এমন ব্যাপক অর্থবোধক শব্দ যা মানুষের সমস্ত কথা সমস্ত প্রকাশ্য ও প্রকাশ্য কাজকে সমন্বিত করে একসাথ করে সেটি হচ্ছে মূলত ইবাদত যার মধ্যে আল্লাহ তালা সন্তুষ্টি এবং আল্লাহ রাবুল আলমেনের ভালোবাসা নিহিত রয়েছে সুতরাং মানুষের সমস্ত কথা সমস্ত প্রকাশ্য কাজ প্রকাশ্য কাজ বলতে এখানে বোঝানো হয়েছে অঙ্গ মাধ্যমে মানুষগুলো যে কাজগুলো সম্পন্ন করে থাকে হাতের মাধ্যমে চোখের মাধ্যমে পায়ের মাধ্যমে মুখের মাধ্যমে ইত্যাদি মানে এই অঙ্গ মাধ্যমে মানুষগুলো যে কাজগুলো করে থাকে সেই কাজগুলোকে প্রকাশ্য কাজ হিসেবে উল্লেখ করেছেন আমাল বাধ্যমে সম্পন্ন করে থাকে সম্পাদন করে থাকে যেমন আমালুব আর নিয়া নিয়ত আমরা অন্তর মাধ্যমে করে থাকি যেমন আলবাহ ভালোবাসা এটা আমরা অন্তর্মাধ্যমে করে থাকি যেমন ভয় আমরা অন্তর্মাধ্যমে করে থাকি ইত্যাদি যেগুলো মূলত মানুষের মধ্যে রয়েছে এবং সেই বিষয়গুলো থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাই এই তিনটি বিষয় এই কাজগুলোর মধ্যে আল্লাহবুল আলমিনের সন্তুষ্ট এবং ভালোবাসা যদি উদ্দেশ্য করা হয়ে থাকে তাহলে সেটি এই মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটাকেই সেখানে ইসলামেরা তাহলে এই বাদতের যে সংজ্ঞা যেই পরিচয় সেখল ইসলাম রহমতুল্লাহ আর দাবির মধ্যে উল্লেখ করেছেন সেখান থেকে আমরা বুঝতে পেরেছি এই বাদত নিছক কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এ কথা ধারণা করলে যথেষ্ট হবে না যে এবাদত সুনির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানকেই সীমাবদ্ধ করে তাই আমরা অনেকে মনে করে থাকি যে মূলত না বরং যে খুব বেশি এবার সেটি হচ্ছে ব্যক্তির মুসলিমের তার সমস্ত কথা কাজ যার মধ্যে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টি এবং আল্লাহ রাবুল আলমীর ভালোবাসা নিহিত আছে সবগুলি মূলত এবারতের মধ্যে অন্তর্ভুক্ত হবে এ বাদতের মধ্যে ইনক্লুডেড হবে আসুন আমরা এ সম্পর্কে যেহেতু জানতে পেরেছি তাই আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের এই ধরনকে আমরা মজবুত করার জন্য চেষ্টা করব। এই সম্পর্ককে মজবুত যদি কোনো ব্যক্তি করতে চায় এই ভারতের দিক থেকে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে চায় অথবা কোন বান্দা নিজের জীবনে বুধিহকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে চায়। তাহলে তিনটি জিনিস অত্যন্ত গুরুত্ব দিয়ে তাকে কাজ করতে হবে এক নম্বর বিষয় হচ্ছে এই যে রোকনগুলো রয়েছে সেই রোকনগুলো সম্পর্কে তাকে জানতে সেই রকম আল আলমাহাব্বাহ ভালোবাসা এ বিষয় সম্পর্কে আলোচনা আসবে এটাকে আমরা ভিন্নভাবে আলোচনা করেছি যেহেতু করেছে। তাই একজন ইমানদার ব্যক্তি অথবা আদর্শ মুসলিম ব্যক্তি ইবাদতকে নিজের জীবনে যদি সত্যিকার ভাবে করতে চায় এই তিনটি রোকনকে সে মজবুত করে আল্লাহ আব্বুল আলমিনের কাছে আল্লাহর বিধান অনুযায়ী ইবাদত করতে যখন পারবে তখনই সে আল্লাহ রব্বুল আলমীর সাথে তার সম্পর্ককে নিবিড় করতে পারবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহ বান্ধবাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ কথা বলে আল্লাহ হব আলমিনী তারা ইবাদত করার জন্য তাই আমরা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের মাধ্যমে ইবাদের মাধ্যমে আমরা আল্লাহ সুবাহনবুয়ে তালাহের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে একজন আদর্শ মুসলিম তখনই ডেভেলপ করতে পারবে তখনই সে আল্লাহ রব্বুল আলমীর সাথে নিজের সম্পর্ককে মজবুত করতে পারবে যখন ইবাদতের ক্ষেত্রে সে কোন অবস্থায় কসুর করবে না ত্রুটি করবে না তাই ইবাহতগুলোকে আমরা বুঝার জন্য চেষ্টা করি এবং এই ইবাদতকে বুঝে ইবাদত হিসেবে আল্লাহ রব্লুল আলমীর জন্য সেগুলোকে আমরা সাবমিট করার জন্য চেষ্টা করি যদি সত্যি কারভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে এখলাসের সাথে সেই ইবাদতগুলোকে আল্লাহ রব্বুল আলমীর জন্য পেশ করতে পারি তাহলে আল্লাহ হাবুল আলমের সাথে বান্দার সম্পর্ক নিবিড় ও মজবুত হবে এবং সেই সম্পর্ক সুদৃঢ় হবে সুপ্রিয় দর্শক আমাদের সময় আজকে আর এখানে নেই আগামী পর্বে বিষয়টি ইনশাআল্লাহ তাল আমরা অব্যাহত করবো আলোচনা থাকবে আসুন আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত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 पाउंड एकोंठामबर 0111 322 301 आइबैन जी बी बान्डो एल ओ उएडी 309 634 01 0241 92 स्ट कोड 30 008 3 स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमदरी इमेल कुरून admin at a rate pctv.tv pctv मानोबतर समधान